السلام শ্রোতা আজ্ঞার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইসলামী আকৃতার আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে পূর্বের আলোচনা সংশ্লিষ্ট হ্যাঁ আল্লাহ সৃষ্টি কাউকে গালি দেওয়া হ্যাঁ তার মধ্যে আমরা বলেছিলাম যে যুগকে গালি দেওয়া সম্পর্কে এই পর্যায়ে আমরা আলোচনা করব বাতাসকে গালি দেওয়া সম্পর্কে অনেকে বাতাসকে গালি দেয় বিশেষ করে মহিলারা সবচেয়ে কারণ কাজ বেশি করে এই জন্য তারা বাতাসকে গালি দেওয়া যে সেটা মানে কি প্রথমে এটা জানবো আমরা বাতাসকে গালি দেওয়ার মানে ওই যুগকে গালি দেওয়ার মতোই মানে বাতাসকে বাতাসের কোনো আপনার দোষ বলা যেমন দৃষ্টান্ত যে বাতাসন পরুক এরকম বলা দ্বিতীয় নম্বর হাদিহির বলতেছে এই বাতাসটা হচ্ছে খুব বলা বাতাস বাতাসকে গালি দেওয়া যাবে না হম এর কারণ এর প্রমাণ কি প্রথমত প্রমাণ হচ্ছে বলেন যেটা আপনার আব্দুল্লাহ আহমেদ তার মোসনাদের ইমাম আহমদের যে মোসনাদ তার জওয়ায়দের মধ্যে উল্লেখ করেছেন হাদিস্টা এবং ইমাম থিরমিজি উল্লেখ করেছেন যে তোমরা কখনো বাতাসকে গালি দেবে না ক্ষতি করে বসেছে তোমার অপছন্দ লেগেছে তাইলে এরকম বলতে পারো হ্যাঁ যেটার সুর শিক্ষা দিচ্ছেন কি বলতে হবে আল্লাহা ওমিনা উসে এবং এই বাতাসের মধ্যে যে আপনি কল্যাণ নিহিত রেখেছেন সেটা আমি চাচ্ছি ওমিনে এবং এই বাতাসকে আপনি যেই কল্যাণ নিয়ে পাঠিয়েছেন সেই কল্যাণ আমি চাচ্ছি এবং ওনা দেবী আমি আপনার আমরা এভাবেই বলব এখন হচ্ছে এই যে বাতাসকে গাড়ি দেওয়া হচ্ছে এটার প্রকার নিয়ে কথা বাতাসকে গাড়ি দেওয়া সাধারণত দুই প্রকার প্রথম নম্বর হচ্ছে যে বাতাসকে এই বিশ্বাস নিয়ে গাড়ি দেবেন যে বাতাসই সবকিছু করছে বাতাসে আপনার ক্ষতি করছে অথবা আল্লাহর পাশাপাশি বাতাসও কিছু করার ক্ষমতা রাখে এরকম যদি বিশ্বাস থাকে গালে দেওয়ার মধ্যে তাহলে সেটা শিখে আকবর হবে এবং করলো সেটা আর কি এটা যদি করা হয় তাইলে সেটা হারাম হবে হ্যাঁ এবং সেটা পরোক্ষ আল্লাহকে গাড়ি দেওয়া সামিল এই বাতাসকে যে গাড়ি দেওয়া হারাম এটার কিছু কারণ বা রহস্য রয়েছে হ্যাঁ এটার মধ্যে অনেকগুলা আপনার খারাপ দিক পাওয়া যায় হচ্ছে মধ্যে একটা দিক মধ্যে যে বাতাস আপনার বুঝতে তো বাস্তবে কারোর কাছে গিয়ে কারোর ক্ষতি করার কোন অধিকার রাখে না বরং বাস্তবে আল্লাহ বাতাসকে পাঠাচ্ছেন বাতাসকে আল্লাহ নিয়ন্ত্রণ করছেন সুতরাং বাতাসকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া কারণ বাতাস নিজের কিছু করার ক্ষমতা নেই হ্যাঁ সুতরাং আল্লাহকে গালে দেওয়া সামিল হয়ে গেল এটা একটা আপনার খারাপের দিক দ্বিতীয় নম্বর বাতাসকে গালি দিলে আপনার যেই জিনিসটা গালি পাওয়ার উপযুক্ত নয় সেই জিনিসকে আপনি গালি দিচ্ছেন কারণ বাতাসটা আল্লাহর সৃষ্টি বাতাসটা আল্লাহর অধীন বাতাসটা আল্লাহর আদেশের হ্যাঁ অধীন সুতরাং বাতাসকে গালি দেওয়া মানে যেটা গালি পাওয়ার উপযুক্ত নয় সেটাকে গালে দেওয়া কারণ বাতাস নিজের কিছু ক্ষমতা নেই তৃতীয় নম্বর হচ্ছে এই বাতাসকে গালি দেওয়ার মধ্যে আল্লাহর ফয়সালা এবং তাদের উপর অসন্তুষ্টি প্রকাশ করা বা অভিযোগ করার সামিল সুতরাং সেটা করা যাবে না এখন কথা হচ্ছে যখন তখন আপনি কি বলবেন একটা বলার জন্য তিনি বলেন যে কানা নামি হজরত মুলমুমন আয়সান বলেন সুল আকুল ইসলাম যখন বাতাস বয়ে যেত তখন এই দোয়ারটা যে দোয়ার অর্থাৎ হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে এবং এই বাতাসকে যে কল্যাণ হয়েছে এবং আমি এই এই মধ্যে যে অকল্যাণ রয়েছে এবং এই বাতাসকে যে এই বাতাসের যে অকল্যাণ পাঠানো হয়েছে সেই সমস্ত অকল্যাণ থেকে আমি আপনার আশ্রয় চাচ্ছি সুতরাং এইভাবে যদি দোয়া করা যায় তাই এই বাতাস কল্যাণ থেকে বাঁচা যাবে হ্যাঁ এমন কিছু জিনিসও আছে বাতাসকে গালি দেওয়া নয় কখন যদি কেউ বাতাসের এমন কোনো আপনার বিশেষণ বাতাস সাথে লাগিয়ে দেয় হ্যাঁ যেটা বাতাসকে গালি দেওয়ার সামিল নয় বরং উদ্দেশ্য হচ্ছে বাতাস বর্ণনা দেওয়া বাতাস ব্যাপারে কোনো সংবাদ দেওয়া তারা করা এই বাতাসটা খুবই ভয়ানক বাতাস খুব কঠিন বাতাস চলছে এই তুফানটা খুবই শক্তিশালী মানুষের হাতে বল যে এই বাতাসটা কত কঠিন হ্যাঁ কঠিন চলছে হ্যাঁ এরকম বলা এটা হচ্ছে সংবাদ দেওয়া বাতাস সম্পর্কে আল্লাহ শাহন বলেন যে আমি পাঠিয়েছি তাদের উপর বাতাস যেটা খুবই ঠান্ডা এবং খুবই আওয়াজ নিয়ে শুন করে আসছিল হম এরকম বাতাস পাঠিয়েছি এমন দিনে যেটা হচ্ছে দুর্ভাগ্যের দিন যেটা চলন হচ্ছিল হম মানে ধারাবাহিকভাবে এরকম বাতাস আসতে ছিল সেই দিন তাই এই দিনটাকে কি বলেছেন ইউমিনাহ বলেছেন আল্লাহর দুর্ভাগ্যের দিন কারণ তাদের জন্য সেটা আমি তাদের উপর পাঠিয়েছি বাতাস ঠান্ডা বাতাস পাঠিয়েছি সেই দুর্ভাগ্যের দিনগুলোতে দুর্ভাগ্যের দিন মানে কয়েকদিন বাতাস চলছিল আগের আয়তে মুস্ত বলছেন ধারাবাহিক চলছিল কয়েকদিন এটা বলার মানে হচ্ছে সেই দিনগুলার সংবাদ দেওয়া সেই দিনগুলার বর্ণনা দেওয়া উদ্দেশ্য সুতরাং এখানে করে গালি দেওয়া নিন্দা করে এটা উদ্দেশ্য নয় এই কারণে সেটা বাতাসকে গালি দেওয়ার সামিল নয় আল্লাহ হাজির শাহন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তভিদান করুন ওসাল মহম্মদ